রিয়াদ এবং আলোচনা শুনে আরছি। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো বাবুন ফিনি আনিল বিদাতিল ওমোর এটি এমন একটি অধ্যায় যেই অধ্যয়ে বেদাত এবং দিনের মধ্যে নতুন আবিষ্কৃত জিনিস থেকে নিষেধ করার বিষয় শরীয়তের মধ্যে বেদাৎ করা নিষেধ নতুন আবিষ্কৃত যত জিনিস আসে এগুলি করা নিষেধ সম্পর্কে এই অধ্যায় এ বিষয়ে লেখক প্রায় পাঁচটি আয়াত উল্লেখ করেছেন এবং তিনটি হাদিস নিয়ে এসছেন প্রথম আয়াত সুরা ইউনুসের আল্লাহ তালা বলেন বাদাল হকি ই হকের পর ভ্রান্তি ছাড়া আর অন্য কিছু নেই বাদাল হক হক যখন এসেছে হক কি হক কোরআন এবং হাদিস হকের পরে ইল্লাদ্াল গুমরাহি এবং পদভ্যষ্টতা ছাড়া আর অন্য কিছু নেই ওয়কলা তায়া আল্লা তালা আরও বলেছেন সুরামের আটত্রিশ নম্বর আয়াতে মা ফরত না ফিল কিতাবি মিন শাইন যে আমি এই কিতাবে কোরআনে মাজিদে আমি কোনো জিনিসের কমি রাখি নাই। আমি কোনো জিনিসের বর্ণনা ক্ষেত্রে আমি কোনো কমি রাখি নাই এতে কোনো কি কম নেই তোমরা যদি কোনো বিষয়ে বিরোধ বিরোধে যদি লিপ্ত হয়ে যাও কোনো বিষয়ে যদি ইফ হয়ে যায় মতো সৃষ্টি হয় ফরুদ্ি ওয়ার রসুল फिर जाओ आल्लर दिखे दिखे समाधान कमनी हम समाधान खुली देखी कुरान की आल्ला नबीम हादीस खुली देखी उन्नी की तो ये दूटा के जो सामने रखबो तो जार कथाटी कुरान हदीजे संगे मिले जेबे से जार्ट मिलबेना से তো বলছেন কোনো বিষয়ে যদি তোমাদের পরস্পর বিরোধ সৃষ্টি হয়ে যায় তাহলে তার সমাধানের জন্য তোমার কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো কত সুন্দর কথা এটা যদি কোন ব্যক্তির উপর যদি নির্ভর করে বলা হতো যে অমুক ব্যক্তির দিকে ফিরে যাও অমুক আলিম যা বলে সেটা বলো তা তো বলে নেই বলছেন কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাও আর কেয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিস যে শরীয়তে ইসলাম আল্লাপাক এটাকে কেয়ামত পর্যন্ত টিকে রাখবেন এবং এটা আমরা সময় হাতের কাছে পাবো ইনশাল আর একটি অনেকগুলা পথের তোমরা অনুসরণ করোনা আল্লাহ সুরে ফাতে বলছেন দোয়া শিখাই দিয়েছেন আল্লাহ বলেন্লাহ আমাকে সোজা পথে চলাও আর সোজা পথটা হলো একটি পথ তুই পথ নয় আল্লাহ ডানি কিছু দাগ দিলেন বামে কিছু দাগ দিলেন তো বললেন যে এই যে সোজা দাগ যেটা আন্না হা সিরাতি মান এটাই যে সোজা এটা হলো আমার পথ ফা তোমরা এটার অনুসরণ করবা ওলা তাত্তা বি ডানে আর বামে যেগুলি দাগ দিয়েছি এগুলি তোমরা অনুসরণ করবো না আজকে আমি যাই কিছু শুনি না আর বলি না কেন যাই কিছু আমল করি না কেন আমাদেরকে দেখতে হবে একটা পথ সেই পথটা কি নবী মোহাম্মদের পথ তাহলে আমার জীবনের সর্বক্ষেত্রে সেটা পারিবারিক জীবন হোক ব্যক্তি জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সামাজিক জীবন হোক সবকিছুর সমাধান মাফর শাই আল্লাহ বলছে আমি এর ভিতরে কিছু বাদ রাখি নি সব তুমি খুঁজে নেওয়ার এবং এর ব্যাখ্যা হিসাবে আল্লাহ তালা তার নবী মোহাম্মদকে ব্যাখ্যা হিসাবে দিয়েছেন এবং উনি কোরআনকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে একজন মানুষ তার জীবনে যা যা দরকার উনি বাস্তবে প্র্যাকটিক্যাল করে আমল করে সবকিছু দেখিয়ে দিয়েছে এবং বলছেন ও সিরাতি হাসাতি এটা আমার সোজা পথ সুবুল তোমরা অনেকগুলি পথ যদি অবলম্বন করোক আনসা তাহলে সেই সঠিক পথ থেকে তোমরা সরে যাওয়া আসল জিনিস থেকে তোমরা ছড়িয়ে যাব। এই জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার এবং মাথার ভিতরে বোঝানো দরকার সুরে আনামের একশত নম্বর আয়াতের আল্লাহ তালা আরো বলছেন আয়াত আল্লাহ বলছেন কুল হে নবীলাম আপনি মানুষদেরকে বলে দেন লাভ কি আল্লাহ তোমাদের আল্লাহ তারা তোমাদের গুনাকে ক্ষমা করে দেবেন কিন্তু এটা ছাড়া ডানে কোথাও অন্য পথে চলা যাবে না وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه عائشة رضي الله تعالى تلعاناها تنه بولن رسول صلى الله عليه وسلم بولن من أحدث في أمرنا جبكتی آمار دينير بھی توري كنو نتون كيشو عبش کر كلو ما ليس منه جي اكاجگولي آمار دينير بھی توري نئ طرو نتون عبش فهو ردن فنو تا گرهو نحاط بنا پرتك خاطو আল্লাপা গ্রহণ করবেন না বোখার মুসলান হাদিস অফি রেসলিমিন ওই কাজ গ্রহণযোগ্য হবে না সেই কাজটি আমার কাছে যতই প্রিয় হোক ওই কাজ মুসলমানের সংখ্যা যতই বড়ই সংখ্যা মানুষ সেটা কাজটা করুন না কেন ওইটা আমার দেখার বিষয় নাই দেখার বিষয় হলেই যে আমি যে আমুলটা করছি এই আমলটা আল্লাহ নবী সালাম উনি বলেছেন করতে অথবা উনি নিজে করেছেন অথবা ওনার সাহাবা সাহাবাহরাম করেছেন তাহলে আমি করব। উনিও করেন নাই করতেও বলেন নাই কোনো সাহাবেও করেন নাই আমি আজ চোদ্দশো বছর পরে আমি বলতেছি এই দরুদ পড়ো এই ফজিলত এই নিয়ম চলো এই করো এই জিকির এইভাবে করো দেখা যাচ্ছে যে সবগুলি পদ্ধতি আমরা আমাদের পক্ষ থেকে করে দিলাম আমাদের পক্ষ থেকে যখন করব তখন এটা আল্লাহ কাছে গ্রহণযোগ্য পথ একটাই একটারু আল্লাহ নবী সালাম যখন খুদবা দিতেন জুমার খুদ্া ঈদের খুদবা আরো যেগুলি খুদবা খুদবা যখন দিতেন বলছেন এহমারত আইনাহু কখনো কখনো উনি এত সতর্কবাণী ভাবে কথা বলতেন যে ওনার চোখ মুবারক লাল হয়ে যেত ওয়ালা সৌতুহু ওনার আওয়াজটা উঁচু হয়ে যেত ওয়া বহু ওনার ক্রোধটাও বেশি হয়ে যা রাগ হয়ে যেতেন হাত্তা কান্না হনজির জৈসিন যেমন নাকি কোনো ব্যক্তি কোনো কমান্ডার সে যখন তার সৈনিকদেরকে যেরকম ভয় দেখায় কি বলে সব বাহকুম আমার সাহুম এই সকালেই তোমাদের হামলা হবে সন্ধে বেড়ে তোমাদের হামলা করবে এরকম ভয় দেখিয়ে উনি রাগ করে কখনো কথা বলতেন এবং কি বলতেন বয়স তু আনা আল্লাহ আমাকে পাঠায় আর কেয়ামতের মাঝে আর আমার দুনিয়ার আগমনের পার্থক্য কতটুকু বলছে এতটুকু এই তর্জমান অঙ্গুলি এবং মাঝখানের আঙ্গুলির দুটাকে পাশ্বে রেখে বলছেন যে আমি আর কেয়ামত পার্থক্য এতটুকু দুই আঙ্গুলে মাঝখানির পার্থক্য কতটুকু খুবই কাছে واقرینوں بائہ اس بائیہ سباابی وال وسطہ ای ترجم اگووللی ابوہ مسھ انگولی کے پاسشر رکھے ملیئے بولچیں جہ یں بوں قیمت ایاپڈو کو پٹھ کوس ایرپرونی بولن ف ما بعددو پ اننہ قیر الحیث س کتاب اللہ کو توہنددررو کھا بولیں کی بولیں فنہ قیر الحیث س کتاب اللہ پیتی بیر شب چے وم کتاب اللہ کتاب۔ اوہ এবং সবচেয়ে সুন্দর নতুন কিছু আবিষ্কার করা একটু আগেই শুনলাম যে সবচেয়ে সুন্দর হেদায়ত রসুল হৃদায়ত এত সুন্দর হেদায়ত পাওয়ার পরেও আমি বাড়তি কাজ কেন করতে যাবো এটাই নিকৃষ্ট কাজ এটা হলো বোকামি কাজ যে একটা ভালো জিনিস ছিল খারাপ জিনিসের দিকে যাচ্ছ তুমি অসর এবং কাজ দিনের ভিতরে আবিষ্কার আনা আউলা বলছেন আমি প্রত্যেক মোমিনের চাইতে আমি বেশি উত্তম সবার কাছে ফামান তারাকা মালান তারকা মালানিহি কোনো ব্যক্তি যদি তার অর্থ রেখে সে মারা যায় তাহলে এই অর্থ কে পাবে তার পরিবার বর্বও পাবে বলছেন ওমান তারাকা দাই আর আমার কোনো সাহাবি যদি তার কোন দাইন বা করস রেখে যায় অথবা কোনো তার বাচ্চাদেরকে পরিবারকে অসহায় অবস্থা রেখে যায় ফাইলাইয়া ও আলাইয়া তাহলে সেটাকে দেখাশোনার দায়িত্ব এবং ঋণটাকে পরিশোধ করার দায়িত্ব আমি দিলাম রহমাতুল্ল আলমিন উনি মানুষের জন্য আল্লাহ পাক রহমত এবং দয়া নিয়ে পাঠিয়েছেন উনি সবসময় মানুষের খেদমত সেবা হ্যাঁ তাদের জন্য এই কাজে যেন নিয়োজিত থাকতেন কত সুন্দর কথা বলছেন তুমি যদি অর্থ রেখে যাও সেটা আমি নেব না তোমার পরিবার নেবে আর কেউ যদি কাউকে অসহায় অবস্থা রেখে যায় ঋণগ্রস্ত রেখে যায় আমি অভিভাবক হয়ে তাদের পক্ষ থেকে তাদের ঋণ পরিশোধ করে দিব এবং তাদের দেখাশোনা করব আল্লাহ আকবর সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ তালা لبيك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك لا شريك الحمد والنعمه لك والملك لك شريك لك شريهت الشكرا شريهت সোননাথ কে বলন করুন এই সমস্ত বেদাত আমলকে বর্জন করতে হবে মুজ্ফার বেনাতের সঙ্গে সোননাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না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 এ বিষয়ে বহু আয়াত এবং হাদিস রয়েছে যে আল্লাহ এবং মানুষদেরকে সর্বক্ষণ এই রসুল যে কাছ থেকে নিষেধ করে সেটা তোমরা করিও না এরপরে যেটা অধ্যায় সেটা হল বাবু ফিমান সান্না হাজরাতান হাসনাতন আতান যে ভালো এবং মন্দ রীতি চালু করার বিষয়ে। বা ভালো ভালো নিয়ম চালু করার পরিণাম কিব প্রথম আয়াত সুরাই ফোরকানের চৌহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন وجعلنا للمتقين اماما الله اكبر والذين يقولون ايشmost lok jara bolbe ki bolbe rabbana hablana min azwajina ayalla tumi baniye dao amar strididerke wa zurriyyatina amar sontanderke qurrata ayunun chokkhu shitalkari ayalla tumi amar strike tumi emon bhabe take আমার চক্ষুটা শীতল হয়ে যায় ও যা আল্লা আলী মোত্তাক ইমামা এবং আমাকে মোত্তাক ইমাম বানিয়ে দাও তো এত কত সুন্দর দোয়া এই দোয়া আমরা প্রত্যেকেই সবসময় এটা শিখা দরকার মুখস্থ কারণ আমরা মানুষ ভুল যেমন স্বামীর হয় ভুল হয় স্ত্রীর ঠিক বাচ্চাদেরও ভুল হয় আমি শত চেষ্টা করি আমার স্ত্রীকে আমি বলি যে এইভাবে চলতে হবে তার উপর যত কঠোরতা অবলম্বন করি না আল্লাহর পক্ষ থেকে তাকে যদি হেদায়ত না দেয় কেউ দিতে পারবে না আল্লাহ ইসলাম বলছেন এটাও বলছেন যে ইন্দালকে আলোচনায় তাহলে ভালো হোক বলো হোক কিন্তু প্রথম কাজ হবে কি আমি ভালো হলে সন্তান ভালো সালাতের জন্য আজান হলো আমি যদি বলি যে আমি রুমে বসে থাকলাম শুয়ে থাকলাম আর বাচ্চার কাছে আশা করলাম সে নামাজে যাক সালাতে যাক অসম্ভব তাই না দ্বিতীয় কথা হলে আল্লাহ কাছে দোয়া করতে পার আল্লাহ এবং আমাকে ইমাম বানাও এর পরে আয়াত বলছেন সুরে আমি তেহাত্তরম্বর আমি এই নবী রসুলকে মানুষের জন্য ইমাম হিসাবে আমি বানিয়েছি তারা হুকুমের দিকে তোমার ইচ্ছা মানতে হবে না হবার আমি তোমাদের মতো একটা মানুষ কিন্তু যখন আমি তোমাকে কোন দিনের কথা বলবো যে এটা করো এটা করো না তখন মনে করতে হবে এটা আমার কথা এটা স্বয়ং আল্লাহর কথা বিধাই ওটাকে বাদ দেওয়া যাবে না এ বিষয়ে যেটা হাদিস নিয়ে আসছে লম্বা একটি আইন্দা রসুরাম আল্লা নবীর কাছে আমরা বসা অবস্থায় ছিলাম ফাজা আহু তো ওনার কাছে কিছু সম্প্রদায়ের মানুষ আসলো আল্লা নবীর কাছে বলছেন মুজতা বলছেন তাদের গায়ে পরিধানে কিচ্ছু ছিল না উলঙ্গ গা আর যতটুকু নিচে পড়া ছিল সেটা হলো চট অথবা আবা জাতীয় জিনিস চট মোটা চট এ ধরনের অথবা আবা এ ধরনের কাপড় কিছু পরে উপরের শরীর সম্পূর্ণ উলঙ্গ মোতাকালিদিফ সৈয় তাদের ঘাড়ে তলোয়ার লটকানো এই ধরনের কিছু মানুষ ওনার কাছে হাজির হলো দেখছেন বলছে সাধারণত অথবা সবাই ছিল মোদর সম্প্রদায়ের মানুষ তো এক কিছু মানুষ যখন এই অবস্থায় দেখলো আল্লাহ নবী সালামের আদর্শ দেখেন ওনার দয়া দেখেন যে কিছু মানুষ আসছে এদের খাওয়া পেটে খাওয়া নেই গরিব অসহায় মানুষ দেখছে সঙ্গে সঙ্গে তাদের দরিদ্র এবং এসবকিছু দেখে আল্লাহ নবীলামের চেহারা আমার পরিবর্তন হয়ে গেলো আহারে কত কষ্ট পাচ্ছে মানুষেরা পড়ার কিছু নেই পেটে কিছু নেই দেখারা সুম্মা খারাজ ঘরে প্রবেশ করলেন তারপর বের হলেন আমার বেলা আলান এরপরে বেলালকে বললেন আজান দিল আকাম এবং একামত দিল্লা সালাত এটা কোন নামাজের আগের মুহূর্ত ছিল সলাতের আগের মুহূর্ত ছিল লোকগুলো যখন আসলো আজানের সময় হল বলছে তুমি আজান দাও একামত দাও এরপরে সলাৎ আদায় করার পরে সুম্মা খাতাব আল্লাহ খুদ্ দিলেন কি খুদ্ দিলেন ফকর বললেন এবং ওই ওখান থেকে আবার তার স্ত্রী বর্গকে সৃষ্টি করেছেন আবার ঠিক এভাবে আল্লাহ তালা এই একজন পুরুষ এবং নারীর মাধ্যমে অসংখ্য মানুষ আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন তো এই আয়াত উনি পুরা পড়েছে একদম ইনাল নিশ্চয় আল্লাহ তোমাদের বিষয়ে করা দৃষ্টি দিয়ে আছেন আল্লাহ তালা সবকিছু পর্যবেক্ষণ করছেন এই আয়াত তো এই আয়াত পর মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন যে দেখো আমরা সকলেই এক পিতা এক মাতার সন্তান আল্লাহ কাউকে ধুনি বানাইছে কাউকে গরিব তো কোনো যদি অসহায় মানুষ আমাদের কাছে আসে তো তাদের প্রতি দয়া করা আমাদের একটা ইমানই দায়িত্ব এ ধরনের যখন খুব বা দিয়েছে ফাতা সাদ্দিহিহামিহিউ বলছে গম নিয়ে আসতেছে কেউ এক সাথে যতটুকু আছে নিয়ে চলে আসছে বলছে হাত্তা কলাওয়ালা অভিষাক্তি তামরাত আল্লা নবী বললেন যে তোমার কাছে যদি অন্য কিছু না থাকে একটা খেজুর যদি থাকে সেই খেজুরের কিছু অংশ হলেও নিয়ে আস দরকার আছে আনসারিদের একজন ব্যক্তি নিয়ে আসলো একটা বড় থৈলি থলি ভরে নিয়ে আসলো মাল কাত কাপ আনহা বলছেন যেটাকে উঠিয়ে নিয়ে তার জন্য সম্ভব ছিল না বরং তার জন্য অসম্ভব ছিল কিসটা এত ভারী ছিল থৈলেটা সেটাকে উঠিয়ে নিয়ে নিয়ে আসতে পারতো না দেখা সেখানে জড়ো হয়ে গেছে এগুলি দেখে আল্লাহ খুশিতে ওনার চেহারা যেন একেবারে স্বর্ণের মতো উজ্জ্বল চেহারা জানো হয়ে গেল বলছেন যে ব্যক্তি কোন ভাল নীতি ভালো নীতি আমার পক্ষ থেকে নয় যেটা আসে করণ হাদিসে সেখান থেকে কোনো ভালো নীতি কেউ যদি চালু করে তাহলে তার সে পাবে এবং তার দেখা দেখি যত মানুষ আমল করবে ওই প্রত্যেকের স্বয়াব ওই ব্যক্তি দেখছেন যে ব্যক্তি ওই পূর্বের ব্যক্তি দেখে আমল আল্লাহ এই কম করবে না। বরং ওই ব্যক্তিকে ডবল স্বয়াব দিবে যে এই কাজটা চালু করেছে কথা বুঝে আসলো ওমান সান্নাফিল ইসলাম সুনাতান সহ ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কোনো খারাপ নীতি যদি কেউ চালু করে খারাপ নিয়ম যদি কেউ চালু করে তাহলে সেই খারাপ নীতির গুণা পাবে এবং তার দেখা দেখি যত মানুষ ওই খারাপ নীতির উপর চলবে ওই প্রত্যেকের গুণা ওই ব্যক্তির উপর বহন করে দেওয়া হবে এবং ওই যে ব্যক্তি তার দেখা দেখি কাজ করলো তার থেকে কোনো গুণা কম করা হবে না অনেকে আমরা মনে করি যেমন আমরা আলোচনা শোনার পর হয়তো আমাদের আকিদা বা আমলের ক্ষেত্রে অনেক সময় আমাদের কিছু ভুল ভ্রান্তি আমাদের সামনে চলে আসবে তখন অনেকেই মনে করে যে এই বিষয়ে জানি নাই এ বিষয়ে আমাদের যেরকম গাইড পেয়েছি সেভাবে আমল করেছে আমাদের কি দোষ তো আল্লাহ তালা কেয়ামতির দিন তাকে ছাড়বে না তো এই খারাপ নীতি চালু করা ঠিক না ভালো কাজ করা দরকার যেমন এমন একটা জায়গায় গিয়েছেন যেমন একসঙ্গে থাকেন আমরা অনেকেই হয়তো তো দেখাচ্ছে যে আমি কী করলাম ফজরের সলাতের জন্য একটু আগে আগে ওড়ার চেষ্টা করলাম উঠে আসান দিলাম সলাচ আদায় করলাম তো আরেকজন দেখল মার্শাল্লা লোকটা তো ভালোই হজর সরাতে ওঠে সরাচদায় করে ও দেখে সরাচাদাই করলো অথবা আমি বললাম যে ভাই আসেন মসজিদে আসেন তো এভাবে দেখা যাচ্ছে যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে গেল হ্যাঁ কিন্তু আমি কী করলাম টেলিভিশন কিনলাম কিনে তারপরে আমি আরও দশজনকে দেখালাম তাহলে যে আমার যে গুণা এটা তো হবে আরও যাদেরকে আমি দেখাই ওদের গুণাও আমাকে বহন করতে হবে তো ভালো কাজ নিজে করলে লাভ তার দেখা দিকে আরও জন করলে সেটাও লাভ খারাপ নীতির উপর নিজে কাজ আমল করলে তার ক্ষতি আর অন্যান্য লোক দেখে যে দেখবে তার উপরও ক্ষতি সম্মানিত শ্রোতা দর্শক এবং মুসলিমের হাদিস আব্দুল্লাহ তিনি বলেন যে কোন জানকে যদি অন্যায় হত্যা করে দেওয়া হয় কোন নফ্স কোনো জানকে যদি অন্যায় হত্যা করে দেওয়া হয় তাহলে এই হত্যা করার যেটা গুণা আছে যে করেছে সে পাবে এবং পৃথিবীতে যত হত্যা হবে গুনার একটা অংশ পাবে আদম আর কেন যে এই হত্যার নীতিটা সে প্রথমে চালু করেছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আজকের মতো এ বিষয়ে আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব আলিন আমাদেরকে যেন তার দিন বোঝা এবং তার উপর আমন করা তৌফিক দান করেন